ই رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الحمد لله رب العالمين আল্লাহ রবুল্লা আলমিন যারা মুশ্রেক ছিল মাক্কা মকর তারা কিভাবে নবী করিম সাল্লামের এই দাওয়াতকে রিজেক্ট করেছে প্রত্যাখ্যান করেছে কবুল করেনি এবং তর্ক বিতর্ক করেছে উনি মিথ্যাবাদী উনি কোনো নবীন কোনো অহি নাজিল হয়নি তিনি নিজে রচনা করেছেন তিনি জাদুকর তিনি কবি ইত্যাদি দিয়ে ওনাকে তারা প্রত্যাখ্যান করলো এবং ওনার বিরুদ্ধে বিভিন্ন রকমের পাবলিসিটি প্রচার পপাখান্ডা শুরু করে দিয়েছিল আল্লাহ রাবুল্লা আলমিন তাদেরকে তাদের এই সমস্ত অপপ্রচারের জবাব দেওয়ার জন্য নবী করিম সাল্লি সাল্লাম নিজে তো আর তিনি তাদের বিরুদ্ধে কি বলবেন তিনি নিজের পক্ষ থেকে কতক্ষণ বলবেন আল্লাহ রবুল্ আলমিন নিজে ওয়াহি নাজিল করে তাঁর পক্ষ থেকে জবাব দিচ্ছেন একটা জিনিস দুই নম্বর হচ্ছে এবং এই পরিস্থিতি শুধুমাত্র নবী করিম সাল আলামের জন্যই হবে তার উম্মতের জন্য এই সমস্যা পরিস্থিতি কি আসবে না আসবে আসবে হক ইসলামকে নিয়ে এত আল্লাহর সুন্দর দিনকে নিয়ে কিরকম অপপ্রচার আজকের জমানায় চলছে বিশ্বের মিডিয়াগুলো শুধু অমুসলিম মিডিয়া না মুসলিম দেশের মিডিয়া পত্র পত্রিকা টেলিভিশন কোন কাজের জন্য ইসলামের দুশ্মী করার জন্যই মেজরিটি টাইমে ব্যবহৃত হচ্ছে এগুলো শুনে এত অপপ্রচার দেখে যাতে মুসলিম উম্মা হিম্মত হারিয়ে না ফেলে ইসলামের ব্যাপারে তাদের যেন কনফিডেন্স লুজ না করে এবং তারা যেন মনে করে যে আল্লাহ তালাই তো আমাদের পক্ষ থেকে সব বলে দিয়েছেন এরকম হবে আগের জামানায় হয়েছে এখনো হবে কাজে যতই পরিস্থিতি প্রতিকূল হোক যতই দুশ্মনী করুক বিরোধিতা করুক আমরা দিনের পথে মজবুত হয়ে অটুট হয়ে টিকে থাকতে হবে এবং আমরা আল্লাহর পক্ষে আছি আল্লাহর দিনের জন্য আমরা কাজ করছি আল্লাহ তালার পক্ষ থেকে আমরা আল্লাহর জন্য কাজ করছি আমরা আল্লাহর জন্যই যা কিছু করি এই যে আমাদের কত বড় একটি সুন্দর প্রত্যাশা যে আমরা আল্লাহর জন্য করছি এই সান্ত্বনা এবং এই উৎসাহ জন্যই আল্লাহ রাবুল্লাহ আলমগুলো বলেছেন পাশাপাশি কাফের দিকে সাবধান করেছেন তিনি এসাদ করছেন তাদের পরিণতি কি হবে ইয়াউমা ইয়ুম জামিয়া যেদিন আমি তাদের সবাইকে জমায়েত করব কোন জায়গায় হাসুরের ময়দানে কেউ কি বাকি থাকবে কেউ যদি বলে না আমি ওখানে যাবো না যেতে চাই না তার কোন দৃশ্যটাকে তিনি তুলে ধরছেন ক্যা উকুম অতপর আমি যারা সেরেক করেছে তাদেরকে বলবো তোমরা তোমাদের জায়গায় দাঁড়াও এখানে থামো দাঁড়িয়ে যাও আর তোমাদের শরীর নিয়ে আসবো যাদেরকে সেরেক করেছো। এই মুসরেকদের সেরেকের মাহবুদ নিয়ে আসা হবে সেরেকের মাহবুদ কিরকম হতে পারে বলেন তো কি জিনিস সেরেক ওদের মাহবুদ মূর্তি আছে এখন কারো কারো মাহবুদ মূর্তি ছাড়াও আছে মানুষও আছে তাদের মাহবুদ কাউকে কেউ কেউ কারো চন্দ্র কারো সূর্য কারো আগুন গরু পর্যন্ত আসে মাহবুদ যা যা মাহবুদ আসে যে যে মাহবুদ এর ইবাদত করেছে সেই মাহবুদকে সহকারে তাকে একসঙ্গে এক জায়গায় জমায়েত করা হবে এরপরে তাদেরকে এদের সঙ্গে যখন সামনা সামনি তখন কি বলবেন মাহবুদ্র ঈশা আলাহাম কে আসবেন যারা যারা তাদেরকে মাহবুদ মনে করেছিল ঈশা আল্লাহামকে কি বলবেন এই তুমি কি বলেছ তাদেরকে আল্লাহকে বাদ দিয়ে আমার ইবাদত করো তখন ঈষা আলাহিস বলুন যে আল্লাহ আমি তো আপনি যা বলেছেন এইটা সারা কিছু বলিনি যে কোনো মাহবুদনাই একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ আমি যদি এরকম অন্যায় কথা থাকতাম তাহলে তো আপনি জানতেন কিন্তু আল্লাহ বলেন তারপর কেন আল্লাহ তালা ইসা আল্লাহ জিজ্ঞেস করছেন ওদেরকে একদম সাক্ষী সহকারে এবং তাদের অপকর্মের আশ্বুসটাকে চূড়ান্ত পর্যায়ে নেওয়ার জন্য যাকে এতদিন সারা জীবন ডাকলাম এখন সে এখন বলে কই আমি তো তোমার মাবুদ না এরকম তারা মূর্তির সামনে গিয়ে ডেকেছে সবাইকে এরপরে আল্লাহ বলবেন যখন মাহবুদুলোকে জিজ্ঞেস করবেন তোমরা বলছিলা তোমাদের বলছিলাম করতে তোমরা তাদের এবার কবুল করেছিল এখন মাবুদগুলো কি বলবেন শরিক গুলো অকল ইয়াবু তোমরা কি আমাদের কোন এবাদত করতে তোমরা কি কোন ইবাদত করেছ আমাদের আমরা তো তোমাদের কোনো এবার খবর জানি না আমরা তো কই কোন দিন তোমাদেরকে ইবাদত করতে বলিও নাই আর তোমরা কি ইবাদত করেছ তাও আমরা জানি না বুদ গুলো তখন কথা বলবেন তাই মানুষ মাহবুদ হোক আর মাজার মাহবুদ হোক আর মূর্তি মাহবুদ হোক এই সমস্ত মাহবুদীরা তোমাদেরকে আমাদের ইবাদত করতে এবং তোমরা কিছু করে থাকলে আমরা সেই ব্যাপারে গাফিল হয়ে আসি অর্থাৎ আমরা তেরো পাইনি কোনখান দিয়ে তোমরা আমাদের ইবাদত করেছ কবে কল্যাণ পাথর মূর্তি ইত্যাদি ট্যার পাই কিছু কিছু টার পাই না তারা তো বলবে আমরা তো কোনদিন ট্যারই পাইনি তোমরা কখন ইবাদ করলে আমাদের দাবি করা তো দূরের কথা এই রকম যখন একদম হাতে প্রমাণ দিয়ে দেওয়া হবে ধরে দেওয়া হবে একদম সাক্ষী নিয়ে এসে তখন মুসিবতটা কেমন হবে আকাশ ভেঙ্গে পড়বে কিনা তাদের মাথায় হাই হাই রে কি করলাম এতদিন সারা জীবন কিসের পিছনে করলাম আজকে যদি আল্লাহ একটু তো করেছিলেন কিনা দেখি না তারা তো অস্বীকার এর চেয়ে বড় হতাশার কারণ কি হতে পারে আখেরা থেকে কাফেরদের জন্য মোসিকদের জন্য মনালি কে তা বলু কুলনাফাত সেদিন আমাদের দিন আল্লাহ তালা তখন দেখবেন যে প্রত্যেকটি নার্স যা যেটা করেছে সে তার তাবলু বালা মুসিবতে পড়ে গিয়েছে বালা মানে আসলে পরীক্ষা আকুম। সেদিন বড় পরীক্ষা হয়ে গেল তারা সবচেয়ে বড় মুসিবতে পড়ে গেলো দেখবে তারা যা কিছু করে আসছিল সমস্ত মুসিবতের কারণ হয়ে গেল কত আশা করি এ করেছিল যে দুনিয়াতেও কিছু পাবে আখেরাতেও স্বর্গ পাবে এখন কোথায় স্বর্গ পাওয়া যাবে এখন তো নরক থেকে বাঁচার কোনো উপায় নেই তারা দেখবে তাদের গোটা জীবনটা বেকার নষ্ট করেছে এই সমস্ত মিথ্যা মাহবুদের পিছনে কুফরি করে মাউলা ইউলা হিমাওলা হুম হক তাদের সবাইকে তাদের যিনি আসল মাবুদ হক মাউলা তার কাছে সবাইকে নিয়ে আসা হলো মাহবুদকেও নিয়ে আসা হয়েছে আর আবেদ কেও নিয়ে আসা হয়েছে মাহবুদ হলো করা হয় আর আবেদ যে এবাদত করে দুই জনকে সবাইকে হাজির করা হয়ে গেল আজকে আসল মাবুদের পরিচয় সবাইকে পাওয়া লাগবে তাহলে হাসনের ময়দানে আসল মাবুদকে চিনতে আর কোন কষ্ট হবে না তখন আর কেউ তর্ক করবে কাফেরা যে খালি উল্টা না আপনি একলা মাবুদ নাকি আরো তো মাহবুদ আসিল এই কথা বলার আর কোনো শুধু থাকবে সব কথা শেষ হক মহবুদ পরিষ্কার হয়ে গেছে তখন হক আজকে চিনে হক কে চিনতে পেরেছে হক আল্লাহাদা দরকার কিরকম আল্লাহ শুক্র আদায় করা দরকার যে আল্লাহ তালা আপনাকে বাতিল মাবুদের কাছে মাথা নত করার নাই হক মাবুদের কাছে আপনি শ্রেষ্ঠ করেন প্রত্যেকটি পৌঁছে যাচ্ছে কবুল হয়ে যাচ্ছে আর তাদের সমস্ত বেকার হয়ে যাচ্ছে আচ্ছা আমরা পাশাপাশি থাকি একই পাশাপাশি অফিসে কাজ করি পাশের বাড়িতে থাকি একই দোকানে যাই একই জায়গায় শপিং করি আমাদেরকে আল্লাহ হক মাহুদ চিনালেন তাদেরকে আল্লাহ মাহরুম করে দিলেন দল্লা ক্যান তারা যা কিছু মন গড়া মাবুত জোগাড় করেছে দিন জোগাড় করেছে কত পূজা পার্বন জোগাড় করেছে কত অনুষ্ঠান আদি করেছে কত ফাংশন করেছে কত বাতি জ্বালিয়ে কত রকমের সাজিয়েছে তাদের এবাদত খানাকে সমস্ত কি হয়ে গেছে দল্লা সব বেকার বিভ্রান্ত সব নষ্ট সব বরবাদ কিছু কাজে লাগেনি এর পিছনে পয়সা খরচ করে না কিছু আমরা মসজিদের পিছনে পয়সা খরচ করি আমাদের কাজে লাগবে আলহামদুলিল্লাহ আমরা দিন ইসলামের জন্য যা খরচ করি সব কাজে লাগবে আর তারা বহু টাকা খরচ করে তাদের দিন প্রচারের জন্য দেশ বিদেশের মিশনারি পাঠায় কত টাকা খরচ করে অনেকে বহু দান খরা তারা করে মৃত্যুর পরে সব উইল করে যায় যেগুলো সব তাদের এবাদত খানার মাহ প্রতিষ্ঠানে উইল করে দিল ওয়াকফ করে দিল সব কি হয়ে গেল বেকার হয়ে গেল ইনশাল আপনি তারা যে বিভিন্ন মাহুদ জোগাড় করে মানাত মান এত মূর্তি জোগাড় করেছে জিজ্ঞেস করেন তো হে নবী তাদেরকে আকাশ থেকে জমিন থেকে রেজেক কে দেয় আকাশ থেকে রেজেক আসে জমিন থেকে রেজেক আসে জমিন আসে যেমন কি রেজেক আসে জমিন থেকে ফসল আদি খাবার দাবার সব জমিন থেকে আসে মাছ টাচ এগুলো জমিনের মধ্যে এই কেন্দ্রিক আছে বস্তু যা কিছু আসে আকাশ থেকে আবার কি আসে রেজেক বৃষ্টি না হলে এগুলো সবগুলো বন্ধ হয়ে যাবে তো এক বছর যদি আল্লা বৃষ্টি বন্ধ করে দেন এই জমিনের অবস্থা কি হবে আমাকে বলেন আফ্রিকায় কোন কোনো দেশে কয়েক মাস খরা চলেছে খালি তিন মাস চার মাস খরা চললেই কাজ হয়ে গেছে দেখছেন সুফান মাঝে মধ্যে টিভিতে দেখা গেছে সোমালিয়া কোনো কোনো জায়গায় কত মাইল পানির অভাবে শুকিয়ে মানুষ রওনা করে দিয়েছে কোথায় পানি আছে খাবার আছে সেদিকে গাড়ি নাই ঘোড়া নাই কিছু হাতে হাঁটতে রাস্তার মধ্যে ছেলে মেয়ে মারা গেছে স্বামী স্ত্রী কোন রকম আকাশের রেজেক এর সঙ্গে সম্পৃক্ত দুই দিক থেকে আল্লাহ তালা আমাদের রেজেক সাপ্লাই এর ব্যবস্থা করেন তাদের জিজ্ঞেস করেন যে তোমাদেরকে আকাশ থেকে জমিন থেকে রেজেক প্রভাইড করেন কে সাপ্লাই করেন কে তোমাদের এই যে চোখ এবং কান দৃষ্টি এগুলোর হাইয়িন আর মৃত থেকে জীবিত জিনিস বের করে আনেন কে আল্লাহ অরেজুল মাইত মিনাল হাই আর বের করে আনেন জীবন থেকে জীবিত জিনিস থেকে অব আমর প্রত্যেকটি বিষয়ের নিয়ন্ত্রণ কন্ট্রোল পরিচালনা কে আল্লাহ তারা সবাই বলবে সব এগুলো আল্লাহ হাতে আল্লাহ করেন এখন আমরা দেখতে পেলাম রিজেকের খবর এবং আমাদের চোখ কান এগুলার নিয়ন্ত্রণ কার হাতে আল্লাহ হাতে তিনি আমাদেরকে এগুলো দিয়েছেন আল্লাহ চাইলে এগুলা নিতে কতক্ষণ লাগে শুরু হয়ে গেলে অল্প সময় শেষ হয়ে যায় এই কথা আল্লাহ তালা অন্য সুরাতে বলেছেন ইন তোমরা কি চিন্তা করে দেখেছ আল্লাহ যদি তোমাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি নিয়ে যান কে দেবে তোমাদেরকে কেউ দিতে পারবে না আর জি আল্লাহ তালা মৃত থেকে জীবন আনেন জীবন থেকে মৃত জিনিসকে নিয়ে আসেন একদম ডিম আচ্ছা ডিমের মধ্যে আছে কি জীবিত মুরগির থেকে ডিম বেড়ে হয়ে আসে ডিম মধ্যে কোন জীবন আছে এখান এখন না আবার এই মৃত ডিম মরে যাওয়ার মতো ডিম তার মধ্যে জীবন নাই এখান থেকে কি জিনিস আসে জীবিত জিনিস বাচ্চা মুরগির বাচ্চা বেরিয়ে আসে এই ছুটি একটা এক্সাম্পল নয় আপনি ধান বলেন গম বলেন এগুলোর মধ্যে এখন মনে হয় কোনো জীবন নাই এগুলো যখন আবার জমিনে রোপন করা হয় তখন এগুলোর থেকে তারা গজিয়ে উঠি জীবন নিয়ে আসে আবার এগুলো থেকে বেরিয়ে আসে আবার ধান গম আমরা পাই এভাবে করে যে এই যে আল্লাহ তালা এই সাইকেল এবং রিসাইকেলিং এর ব্যবস্থা করে দিয়েছেন এগুলোর মধ্যে কত শিক্ষা আছে আল্লাহ তালার কুদরতের এই সমস্ত কারিগরি কার হাতে আল্লা হাতে আর শুধু এই সমস্ত বিষয় আল্লাহ তিনি যেদিকে ইঙ্গিত করবেন তাই ঘটবে তার মানুষ এসে তা ঠেকাতে পারবে না অনেক কিছু মানুষ প্রাকৃতিক ভাবে কন্ট্রোল করার চেষ্টা করে কিছু কিছু মানুষ মানে যেন এগিয়ে গেছে অনেকদিন মনে হয় মাঝে মধ্যে ভূমিকম্প কিভাবে ঠেকানো যায় কিভাবে এমন বিল্ডিং করা যায় যাতে ভূমিকম্প হলে কিছু না করে খুব মজবুত করে করে। কিন্তু এরপরে যখন ভূমিকম্প শুরু হয়ে যায় কয়টা যায় তুফান আসে এই সমস্ত দেশেও দেখানি যে ইদানি আবহাওয়া কেমন খারাপ যাচ্ছে এই সমস্ত দেশে আমাদের দেশে বুঝলাম টেকনোলজির অভাব অর্থনৈতিক দুর্বলতা সরকারি দুর্বলতা সব মিলে অনেক গরিবরা বনার শিকার হয়ে যায় হাওয়ার ধান পানি খেয়ে ফেলে ইত্যাদি হয় এই সমস্ত দেশে এগুলো হওয়ার কথা না এই সমস্ত উন্নত দেশেও ঘটে জাপানের মধ্যে এত বড় আনবিক শক্তির তারা ইয়ে করলো ইলেকট্রিসিটি উৎপাদন করার জন্য সেটার মধ্যে সমুদ্রের পানি এমন ঢোকা ঢুকলো সবকিছু একবার পয়মাল করে দিল এত সুন্দর রাস্তাঘাটকে কি কোন শহরে জানি ভূমিকম্প হলো একেবারে সমস্ত উল্টা পাল্টা করে শহরকে আর চেনাই যায় না সুনামিতে কি হলো ইন্দোনেশিয়া এই সমস্ত অঞ্চলে তাহলে আল্লাহ রব আন এগুলো ঠেকানোর জন্য কি গবেষণা কম হয় অনেক গবেষণা করে বিজ্ঞানীরা বসে বসে কিন্তু কতটুকু পায় তাহলে সমস্ত কিছুর ক্ষমতা চাবিটা কার হাতে আল্লাহ হাতে এগুলো দেখি আল্লাহ তালা মানুষকে বলছেন সব যদি আল্লাহর কাছে থাকে এই সমস্ত আফালা তাত্তাকুন তাহলে কি তোমরা আল্লাহকে ভয় করবে না কেন তোমরা আল্লাহ দিকে আসো না এখন এগুলো তো অমুসলিমদের জন্য বললাম আমরা তারা মুসলিম আমরা কদ্দুর বিশ্বাস করি আল্লাহর হাতে সব ক্ষমতা আছে আমরা আমাদের হাতে বহু ক্ষমতা আছে কি বলেন আর নিজের হাতে না থাকলে আছে হাতে এত ক্ষমতা তার ক্ষমতা তো কিচ্ছু না নমরুদ ফের আল্লাহ তালা ক্ষমতা দিয়েছেন আর তাদেরকে কিভাবে শেষ করে দিয়েছেন কতক্ষণ লেগেছে তাহলে ক্ষমতা যে আল্লাহর হাতে আমাদের কতক্ষণ এই একই মজবুত আছে কতটুকুন আমরাও তো এটা মনে হয় যেন হারিয়ে ফেলি আমরা মনে হয় যেন ক্ষমতা পেলে মনে করি আমি ক্ষমতার মালিক আর যখন অন্যকে ক্ষমতা অপব্যবহার করতে দেখি তখন মনে করি যে হায় রে আল্লাহ কি আসলে এদেরকে কিছু করতে এই যে আমাদের সে কি হয়ে যায় ইমান উভয় অবস্থায় আমাদের জন্য এখানে লেশন রয়েছে শুধু কাফেরদের জন্য নয় আপনারা আগে অনেকবার শুনেছেন এই কথাগুলো শুধু কাফের দিকে শোনার মাকসুদ না উদ্দেশ্য নয় কাদেরকে শুনানোর উদ্দেশ্য কে মোমেন্টদেরকে কারণ তারাই ই করে পড়বে তাদের শিক্ষা নিতে হবে দুনিয়ার অন্যরা কতটুকু নিবে না নিবে তার চেয়ে বেশি আমাদের প্রয়োজন কোমল হাক তিনি হচ্ছেন সে আল্লাহ যিনি তোমাদের হক রব একদম খাটি রব আসল রব তিনি আসল মাহবুদ গোমরা যারা তাকে পেয়েছ তারা সত্যিকার হক পেয়েছ আর যারা এই মাহুদ কে হক মহবুদ কে চিন্তার পরে পরিচয় পাওয়ার পরে আর কোন মাবুদ কি থাকার কথা যা কিছু আছে সব দলাল গোমরাহী বিভ্রান্তি এই জন্য আমরা আল্লাহ তালা কাছে বলি যে আল্লাহ আমাদেরকে এহদিন সোদা সরল রাস্তায় চালান সন্তুষ্ট হয়েছেন আপনার হেদায়তের নিয়ামত দিয়ে তাদেরকে আপনি মালামাল করেছেন কামিয়াব করেছেন ওদের রাস্তায় আমাদেরকে চালানুম আলাই ওদের রাস্তা চলতে চাই না আল্লাহ ওদের রাস্তা আমাদেরকে যাওয়া করবেন না যাদের উপরে আপনি গোসা হয়েছেন আপনার গুসা নিপতিত হয়েছে আর যারা বিভ্রান্ত হয়ে গেছে তাদের পথে আল্লাহ আমাকে আমাদেরকে চলতে দেবেন না এই যে হেদায়তের দরখাস্ত আমরা দেই আল্লাহ তালা বলছেন এই হকের পরে গোমরাহী ছাড়া দলাল ছাড়া আর কিছু নেই তোসরাফুন তারা ওরা কোন দিকে যাচ্ছে আল্লাহকে ছেড়ে কোন মধ্য দিকে যায় নিশ্চয়ই তারা হককে মিস করে বাতিলের দিকে তারা চলে গেল আপনার রবের কথা প্রমাণ হয়ে গেছে হে নবী আপনার বিরুদ্ধে দুশ্মনী ইসলাম কবুল করে না এগুলো দেখে আপনি দুর্বল হয়ে পড়বেন না হতাশ হয়ে যাবেন না এটা আল্লাহর কথাটা হক হয়ে গেছে তাদের ক্ষেত্রে যে তার যারা ফেসকে করে আল্লাহ নাফরমানি করে তারা নাফরমনি তারা ইমান আনবে না আল্লাহ লিখে দিয়েছে। সে মালাঙ্কনকারীদেরকে আল্লাহ ইমান তাদের কপালে রাখবেন না নসিব করবেন না কাজে সেই ব্যাপারে যারা ইসলামের দুশ্মনী করে আপনি তাদের ব্যাপারে আফসোস করে অথবা সে ব্যাপারে আপনি নিজেকে মনকে ছোট করার কোন কারণ নেই এরা কপাল পড়া এরা দুর্ভাগা হাল আপনি আরো বলেন তাদেরকে জিজ্ঞেস করেন প্রশ্ন করেন তোমাদের কেউ কেউ কি আছে এমন শরীরদের প্রথমবারের মতো তোমাদের কাউকে সৃষ্টি করেছে কোন সৃষ্টিকে সৃষ্টি করেছে অতপর মরে যাওয়ার পরে আবার তাকে সৃষ্টি করতে পারে এইরকম সমকক্ষ এরকম সক্ষম তোমাদের কোন শরীর কি আছে জিজ্ঞাসা করে খুঁজে তো কে পারবে এরকম করতে পারে আর সবকিছু আল্লাহ করেন আপনি বলেন আবার শোনো আমার আল্লাহই সৃষ্টিকে প্রথম থেকে সৃষ্টি করেছেন একবার প্রথমবার আর তিনি আবার বা তিনি সৃষ্টি করবেন করে নিয়ে আসো আর তাদের ইবাদত করো আর বলো এগুলো খুব পাওয়ারফুল মাহবুদ একেই মুসলমানদের কাছে আসেন অমুক ডিস্ট্রিক্টের অমুক মাজার সাংঘাতিক গরম মাজার ওইখানে কিছু করলে মানত মানলে সেটা আর নষ্ট হয় না সেটা কখনো বেকার যায় না খুব মকবুল খুব কবুল হয়ে যায় এইরকম ধারণা প্রচার করা কেউ ফিরে না খালি হাতে হ্যাঁ হ্যাঁ এইরকম মুসলমানদের ভিতরে কিরকম বলছি না যে ইস্যু শুধু কাসারদের জন্য নয় মুসলমানদের জন্য ফোকাস করা উচিত মেসেজ বেশি করে আমাদের জন্য কুল হাল ইলাল আপনি আবার জিজ্ঞেস করেন তোমাদের শরীরদের কেউ আছে যে হক এর দিকে হক রাস্তায় নিয়ে আসতে পারে কোন মাহবুদের এই ক্ষমতা নাই কোন মাহবুদের এরকম কথা বলার কুদরত নাই হলিল লিল হাক্ক এক বলেন আপনি তোমাদের কোনো মহবুদ পারবেন না কিন্তু আমার মাহবুদ আল্লাহ তিনি একমাত্র হকের দিকে নিয়ে আসেন সে হক আল্লাহ দিকে আসামাই হকা সেই মাবুদ কি যে মাবুদ হকের দিকে নিয়ে আসতে পারে নিয়ে আসেন সেই মাবুদের এ বাদত করাটাই কি অধিকতর সত্য কথা নয় যুক্তিসঙ্গত কথা নয় সেটাই কি হক কথা নয় ইল্লা ইহুদা ওই মাবুদের তুলনায় যে মাবুদ নিজে কোনো দিন হেদায়ত দিতে পারে না তার নিজেরই হেদায়তের দরকার হয়ে পড়ে সে যদি মানুষ হয় সেই তাহলে তার নিজের হেদায়তের জন্য তাকে আল্লাহ করবেন সে কাউকে হেদায়ত করতে পারবে না তাহলে রকম যে আল্লাহ হেদায়ত করতে সক্ষম সে আল্লাহ কি তোমাদের উত্তম মাবুদ নয় তার এবাদত কি করা উচিত না তোমাদের কি হলো কিরকম ফয়সালা তোমরা করো এই যে এই সমস্ত মাহুদকে বানিয়ে নিয়েছ হক মাহবুদকে অস্বীকার করে ফেলে দিয়ে ছুড়ে দিয়ে তাদের অধিকাংশ লোক আসলে নিজের ধারণা ধারণাবশত এবাদত করে তাদের কিছুই করার কোন ক্ষমতা নাই ইব্রাহিম আলাই কথা মনে আছে তিনি তার পিতাকে লক্ষ্য করে বলেন আজর তা বড় পুরোহিত তাদের কিছু বলছেন ও বাবা লিমা তা এই মাহবুদের এবাদত কেন করেন মূর্তি বানিয়ে রাখছেন যে কিছু শুনেও না দেখেও না ওালায়ুগ নিয়ে আং ক্যাশাই আপনার কোনো উপকাশে কোনো দিন করতে পারবে না কোন কাজেই লাগবে না আল্লাহ সেই মাহবুদের আব্বা সেই মাবুদের এবার কেন করে তার পিতার কি কথা ছিল ব্যব পূর্ব সমস্ত বাপ দাদারা করে আসছে তুই সেই ধর্মের বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলিস এছাড়া আর কোন যুক্তি ছিল ন এবং এগুলা সব ধারণাবশত যে এগুলা এই সমস্ত মাবুদের এত পাওয়ার আছে কতগুলো মাহবুদ আছে এক এক ধর্মের মধ্যে বৃষ্টির জন্য এক রকমের আছে তার কাছে বৃষ্টির ক্ষমতা ধান বেশি হওয়ার জন্য গজ হাতির মাবুদ আছে হওয়ার জন্য আরেক মাবুদ আছে হয় না সেটা লিঙ্গ আরেক মাবুদ আছে আছে না এরকম যদি আপনি ধরেন মাবুদ কত রকম আছে কত গন্ডা হবে তো এবং শত শত হয়ে যেতে পারে এইভাবে করে তারা যে বিভিন্ন মাবুদকে বলে এই সব কিছু না ওই মাবুদের কারণে বৃষ্টি হয় ওই মাবুদের কারণে হয় এই সমস্ত ধারণা এর পিছনে কোনো দলিল আছে কোনো প্রমাণ আছে কোনো এভিডেন্স আছে কিছু খাড়া করতে পারবে কে বলছে এই মাবুদের পূজা করলে এই কাজটা হবে ওই মাজারের কাছে গেলে এই কাজ হবে সব মন গড়া জানেন না তো ওই মাজার আল্লাহ এই মাজারের থেকে কিছু তব আরো খেলে দুনিয়ার সমস্ত মার্কসুট হাসিল হয়ে যায় ধারণা জাস্ট এরকম ধারণা করা কোন হক নিয়ে আসতে পারে না হকের জন্য দলিল লাগে প্রমাণ লাগে ওয়াহী লাগে ইন্নালি আল্লাহ সব জানেন তোমরা যা কিছু করো কি করছো সব জমা হয়ে যাবে তারা আল্লাহর পরিবর্তে অনেকগুলো মাহুদ তাদের দরকার আর এই কোরআন তাদের পছন্দ হয় না এই কোরআন তাদের ভালো লাগে না এই কোরআন নবী করিম সাল্লাম নিজে বানিয়েছেন ঘরে বসে বসে আর দাবি করেন ওনার কাছে জীব রায়নি অহিনে এটা মিথ্যা কথা এই কথা তারা সব জায়গায় প্রচার করে কোরআন কেউ নিজে মন গড়া তরিকায় রচনা করার মতো জিনিস না এই কোরআন মিথ্যা কোরআন রচনা করার ক্ষমতা কারো নাই একটু পরে চ্যালেঞ্জ আসতেছে যদি তোমরা একটা বানাও দেখি একটু আসতেছে পরে আল্লাহ ছাড়া এই কোরআন নাজিল করতে কেউ পারবে না নবী মোহাম্মদ সাল্লা সাহেব নিজেও না এরিক ম্যাখানা কোরআন রচনা করতে এই কোরআন তার আগে যে কিতাবগুলো গুলো এসেছে সেগুলো সত্যটা সাক্ষী দেয় এই কোরআন তো নতুন কোন জিনিসটা তাও রাত এর আগে ইঞ্জিল এসেছে জাবুর এসেছে এসেছে। লাইনে একই দিচ্ছে। সব সোহাবাহিমের কাছে যেভাবে ওয়াহি এসেছে এই কোরআন এবং এই কোরআন আগের কিতাবগুলোর মধ্যে মানুষ কোন কোন জিনিস চেঞ্জ করেছে পরিবর্তন করেছে বিবর্তন করেছে এগুলাকে বলে দিচ্ছে যে এইগুলা সবকিছু তারা মানুষের মন করা পরিবর্তন করেছে আর এই কোরআন একদম এক একটি অক্ষর আল্লাহর কাছে নাজিল হওয়া এখানে কোন পরিবর্তন হয়নি হবে না কিতাব তাফসিল আছে এখানে তাফসিল অর্থ কি বিস্তারিত বর্ণনা মধ্যে এমন কোন কথা নাই যে কথাটা মানুষের জন্য বুঝতে একেবারে অসম্ভব হয়ে যায় আর সেগুলোর আরেকটু যখন ব্যাখ্যা দরকার হয় তার জন্য আল্লাহ হাজি শরীফ নবী করিম সাল্লামকে বিস্তারিত মানুষের জীবনের জন্য যেগুলো দরকার সবগুলো কিন্তু আছে এই কিতাবের মধ্যে আমি কোন জরুরি গুরুত্বপূর্ণ কোন মানুষের জানা দরকার এমন কোন মূল্যবান জ্ঞানের খবর আমি বাকি রাখি আজকে প্রাচ্যবিদরা বিভিন্ন ভাবে বই পুস্ত লিখে চলে গেছে কয়েকশো বছর থেকে এই কোরআন নবী মোহাম্মদ নিজে মন গড়া তিনি তাওরাত ইঞ্জিলের খ্রিস্টানদের ইহুদিদের কাহিনী জোগাড় করে করে সেগুলা কম্পাইল করে করে কোরআন রচনা করেছেন তারাও বলতো এখনকার জামানায় এই জামানায় কেউ কেউ বলার চেষ্টা করেছে কিন্তু এগুলো এগুলো কি যুক্তিতে থেকে একটাও কোনটাই প্রমাণ করতে পারেনি আমি তারা বলে যে উনি সৃষ্টি করেছেন নিজে বানিয়েছেন নবী মোহাম্মদ সাল্লা এখন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন আল্লাহ আপনি বলেন এখন যে তোমরা তাহলে এই কোরআনের মতো একটা সূরা বানিয়ে নিয়ে আস আর তোমাদের এই বানানোর কাজে নিজেরা না পারলে সারা দুনিয়ার যত রকমের পন্ডিত তোমরা চিনো সবার কাছে যাও আল্লাহ ছাড়া সবাই হেল্প নাও যে আসো দেখি এই কোরআনের মতো একটা সুরা বানাই সবাই মিলে বড় বড় পন্ডিতরাও যদি তোমরা সত্যবাদী এই কাজ করে দেখো যে মানুষ কোরআন বানাতে পারে যদি মোহাম্মদ একটা এরকম এটা হচ্ছে থার্ড চ্যালেঞ্জ তিন নম্বর চ্যালেঞ্জ এক নম্বর চ্যালেঞ্জ কি এসেছিল প্রথমে আল্লাহ তালা পুরো এক কোরআনের চ্যালেঞ্জ ইয়েছিলেন সেটা অন্য আয়তে এসেছে সমস্ত জিন এবং ইনসান খালি ইনসান জিন সহকারে সবাই মিলে যদি জমাতে হয়ে যায় এই কোরআনের মতো একটা কোরআনের কপি বানাতে পারে তা একে অপরকে খুব সাহায্য করেও তাও তারা বানাতে পারবে না এখানে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে দেখো এখানে তারা পারলো পারছে ফেল করেছে তো আল্লাহ তারা কমাই দিলেন আচ্ছা না মাত্র দশটা সুরা বানাইতে পারো কিনা দেখো দ্বিতীয় চ্যালেঞ্জ অন্য সুরাই আমি তুই তুম তাহলে অন্য সুরা এক সুরা হুদে বললেন দ্বিতীয় চ্যালেঞ্জটা তারা কি বলে কোরআন বানানো মন গড়া তাহলে তারা গোটা দশেক সুরা নিজেরা এরকম করে বানিয়ে রচনা করে নিয়ে আসুক তোমরা যদি পারো নিয়ে আসো এবং তোমরা থেকে সাহায্য নাও এরকম বানাও যদি তোমরা পারো তাহলে পুরো কোরআন পারলো না দশটা সুরা কি পেরেছে তাও পারিনি তিন নম্বর চ্যালেঞ্জ আসলে এই সুরা সুরাই এনেছে তখন বলা হলো আচ্ছা দশটা বাদ দিলাম একটা সুরা বানাও দেখি একটাও কি পেরেছে একটাও পারল না তখন প্রমাণ হয়ে যায় আজও পর্যন্ত জানেন সারা বিশ্বের যারা জ্ঞানীগুনি বিজ্ঞানী যারা কিছু চিন্তা ভাবনা করে তারা ভালো করেই জানে এই কোরআন মানুষের তৈরি করা কোনো কোরআন নয় তাহলে যদি হতো তাহলে তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করে তার মোকাবিলা বরংচ তারা মিথ্যা বলে উড়িয়ে দিল যেটা খবর তারা জানে না এই বিষয়ে তারা খামাখা কি করলো তারা মিথ্যা অপবাদ দিল যে তিনি বানিয়েছেন তাদের কোনো খবর নাই আর এই কোরআনের ব্যাখ্যা এখনো আসেনি ব্যাখ্যা কি ব্যাখ্যা হচ্ছে যে একদিন তাদের তারা ব্যাখ্যা দেখবে যখন কে আমাদের দিন চলে যাবে এই কোরআন যে সত্য ব্যাখ্যা দিয়ে আল্লাহ তখন কে আমাদের দিন বুঝিয়ে দিবে কবরে গেলেই তো আর পাবে আরেকটা হলো এই যে কোরআনে যে সমস্ত চ্যালেঞ্জ করেছে যে কাফেরদের জন্য কি শাস্তি আছে দুনিয়াতে এগুলো তাদের জীবনে একটা পরে একটা ঘটবে তারা দেখবে এবং কিছু কিছু ঘটেছে বদরু যুদ্ধে আল্লাহ আবু জাহালকে দেখিয়েছেন পরে আবু লাহাবকেও দেখালেন এইভাবে অনেক বড় বড় কাপড়া তাদের ব্যাখ্যা দেখেছে কাজেই তারা না জেনে অন্যায়ভাবে ভাবে তারা কোরআনকে নিয়ে অপপ্রচার করে যাচ্ছে যেটা আজও করার চেষ্টা করা হচ্ছে আজকে কিরকম অপপ্রচার বলা হয় কোরআন হচ্ছে কি বলে সন্ত্রাসের উস্কানিদাতা যে কোরআন পরে কিছু মুসলমান সন্ত্রাসের দিকে চলে যায় পারে তো কোরআনকে ব্যান করে দেওয়ার অবস্থা কিন্তু আল্লাহ আল্লাহর কাছে রুকু করার জন্য আল্লাহর কাছে মানুষকে দুনিয়া আখরা কল্যাণ দেওয়ার জন্য কোরআন এসেছে এই কোরআন আমি দিয়েছি নাজিল করেছি হুদা শেফা রহমা মহমিনদের জন্য যারা বিশ্বাস করে ইল্লা আর জালিমদের জন্য যারা এই কোরআনকে রহমতের কোরআনকে শেফার কোরআনকে হৃদায়তের কোরআনকে যারা অবিশ্বাস করে প্রত্যাখ্যান করে তাদের জন্য খাসারা সর্বনাশ ছাড়া আর কিছু নেই তাহলে কোরআন আলহামদুলিল্লাহ এই যে এই বিষয়ে কোরআন ওয়ালাদের বিষয়ে নবী মোহাম্মদ বিষয়ে যার বিষয়ে আল্লাহ বলে সমস্ত রহমত করে পাঠিয়েছি আর তাকে বলায় তিনি সন্ত্রাসের মদতদাতা জন্মদাতা রাউদিল তাহলে এই জমানায় যেভাবে আমরা দেখি এই ইসলাম কোরআন নবীর বিরুদ্ধে দুশ্মনী আর একটু পাওয়ার ফুল এই রকম মোকাবিলা করে যেতে হয়েছে পৃথিবীর মানুষ হকের ব্যাপারে সবসময় একটা বিরাট অংশ তার দুশ্মনী করেছে এই বাস্তবতা মেনে নিয়ে মুসলমানদেরকে হকের পক্ষে মজবুত হয়ে থেকে থাকতে হবে আর এই সমস্ত মোকাবিলায় মনকে নকের কাজটাকে আরো কিভাবে প্রচার করা যায় ভালো করে পৌঁছানো যায় কোন টেকনিক ব্যবহার করে মিডিয়ার মাধ্যমে যে কোনো ভাবে আচার ব্যবহার আখলাখ লেনদেন ইত্যাদি দেখিয়ে দুনিয়ার মানুষকে বলা যে আমরা কী রকম মানুষ আপনারা অনেকই কাজ কর্ম করেন অফিসে আদালতে তাই না তাদেরকে আপনাদেরকে তারা দেখে না দেখে তো আপনাকে দেখেলে কি মনে করি আমার পাশে একটা সন্ত্রাসী বসে আছে কথাবার্তা সততা অনেস্টি আপনার আপনার যোগ্যতা আপনার আপনারিটি এগুলো কিন্তু আমাদের জন্য একটা বিরাট হাতিয়ার ইসলামকে পৌঁছিয়ে দেওয়ার জন্য তাহলে যখন মানুষ মুসলমানকে দেখবে আর মিডিয়ার মধ্যে উল্টোপাটা কথা শুনবে তো কিন্তু মানুষ বাস্তব জীবন্ত নমুনাকে মানুষ অবশ্যই গ্রহণ করবে এখনো যখন ইসলাম কবুল হয় মানুষ ইসলামের দিকে আসে তখন আমরা জিজ্ঞেস করি কি দেখে আসলে ইসলাম বিরুদ্ধে এত অপপ্রচার না বলে না এগুলো তো আসলে অপপ্রচার আমরা তো দেখেছি আমি দেখলাম মুসলমান কেমন আমার পাশে আমার কলিগ আছে আমার পাশে আমার ছাত্র জীবনে দেখেছি তারা মোটামুটি অন্যদের তুলনায় ভালো পোলাইট তারা কিভাবে রমাদানের দিনে রোজা রাখে দিন কিছু খায় না আমি পাশে কলিগ আমরা চা খাচ্ছি কফি খাচ্ছি আমরা ব্রেক নিচ্ছি লাঞ্চ ব্রেক যাচ্ছি তারা এইভাবে না খেয়ে সারাটা দিন আসে কোন জিনিস তাদেরকে আমরা দেখা শেখা করার জন্য আমরা চেষ্টা করি তারা দেখি এগুলোর তালে নাই এত আইডিয়াল এত আদর্শ কোন জিনিস তাদেরকে এভাবে মজবুত রেখেছে অন্য মহিলার দিকে তারা তার পিছনে তারা ঘুর করে না তাকে টার্গেট না না তাদের এরকম কোন মতলব নাই কোন জিনিস তাদেরকে এইভাবে টিকিয়ে রেখেছে বিশ্বাস করেন মাঝে মাঝে যারা ইসলাম কবুল করতে আসে আমরা তখন জিজ্ঞেস করি এই উত্তর তাদের কাছে পাই আলহামদুলিল্লাহ এই দিন হক এই ব্যাপারে আমাদের এই অপপ্রচার ইসলামিক বিরুদ্ধে এত রকমের ষড়যন্ত্র এগুলো দেখে যেন আমাদের মনটা দুর্বল না হয়ে যায় অনেক সময় মনে হয় আমরা আল্লাহর ভাই একে নিয়ে আমাদের সে হয়ে গেছে যে আসলেই কি আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করতে পারবেন কিনা আসলে হক দিন কিনা নাউজুবিল্লা এরকম প্রত্যেক নবীদের জীবনেই ঘটেছে তাদের অনুসরীদের জীবনে ঘটবে এই কথা তালা পরবর্তী আয়াতে বলছেন আপনাকে তারপরেও তারা আরো মিথ্যা বলতে থাকে বলুক আপনি শুধু এক কথা বলেন দেখো আমার কাজ আমি করে যাব আমার আমল আমি করব। তোমাদের কর্ম তোমরা করবে কেউ কারো দায়িত্ব নিতে হবে না আর তোমরা যা কিছু কর সেগুলোর দায়িত্ব আলহামদুল্লাহ আমাকে বহন করতে হবে না প্রত্যেকে নিজের আমল নিয়ে মাথায় করে আমাদের দিন উঠতে হবে আমরা উঠবো সেই দিন ফাইসলা হয়ে যাবে কিন্তু শুনে এর মধ্যে কোন অ্যাকশন হয় না মনে হয় যেন আপনি একটা বধির লোককে শুনান বধিরকে কানে শুনে না যে কানে শুনে না আমাদের এখানে ববাদের ক্লাস আছে কানেও শুনে না কথা বলতেও পারে না যে কানে শুনে না তারা অনেকক্ষণ পর্যন্ত আপনি লেকচার দেন খুব কত ধমক দেন কিছু বুঝবে কিছু বুঝবে না তো বলে যে এরা এরকম এই কথাগুলো ওদের কর্ণ কুহরে প্রবেশ করে না কিছু ঢুকে না মানে ভিতরে অলৌকানুলো আপনি কি যারা বধির শুনতে পায় না কেমনি জোর করে শোনাবেন অলাউকান উলায় খেলুন আর যদি না শুনে না বুঝে আপনি কেমনি বুঝাবেন মদিনা যখন প্রথম নবী করিম সাল্লাহ সাল্লাম আসলেন সবাই আসল ওনাকে দেখতে আমি দৌড়ে গেলাম আমি প্রথম চেহারা দিকে তাকিয়েই বুঝলাম এটা মিথ্যাবাদী চেহারা হতে পারে না আর যে উনি কথা বললেন কথা শুনে বললাম ঠিক কথাই বলেছেন উনি ইমানে ফেললেন তাহলে তার তারা দেখে দিকে দেখে দেখার পরেও তারা বোঝে না যে এই লোকটি মিথ্যাবাদী না। মিথ্যা যারা চোখে দেখে না এরকম অন্ধ লোকদেরকে আপনি কেমনে রাস্তা দেখাবেন তা আসলে এখানে ফিজিক্যাল অন্ধ না চোখের যে কথা বলা হয়েছে দিলের চোখ যাদের খোলা নাই দিলের কান যাদের খোলা নাই তারা বুঝতে চায় না শিখতে চায় না দেখতে চায় না তাদেরকে কিভাবে আপনি দিবেন হৃদায়ত আল্লাহ তারা কাউকে জুলুম করেন না করবেন না যে তারা তাদেরকে আল্লাহ জোর করে বঞ্চিত করে দিয়েছেন হেদায়ত থেকে এমন নয় তারা নিজেরা এই রাস্তা ধরেছে আখেরা তো আল্লাহ যখন তাদেরকে শাস্তি দেবেন আল্লাহ তালা তাদের প্রতি কোন জুলুম করবেন যেটা তাদের না সেটা বুঝিয়ে দেবেন মানুষ নিজেই নিজের প্রতি জুলুম করে ফেলে আজকে একজন ইসলাম কবুল করেছেন বাইশ বছর বয়সে ইউনিভার্সিটি স্টুডেন্ট ইসলামী সেভার্সিটি পড়া অবস্থায় আহ নন মুসলিম ফ্রেডেন্টদেরকে দেখেছে তার মা তাকে নিয়ে এসেছেন মা খ্রিস্টান এখন ইসলাম কবুল করেন আমি কতক্ষণ কথা বললাম তো মা ইস ভেরি কাইন্ড ছেলে যেটা চায় সেটা হেল্প করতে আসে ছেলে যেন না পড়ে যেটা মানে উল্টা পাল্টা কিছু হয়ে যায় তো মা মোটামুটি আমি কথাবার্তা বললাম বলে আমার টার্গেট তো শুধু ছেলে না মাও টার্গেট আছে তো কথা বার্তা সেভাবে বলছি তো দেখলাম যে হ্যাঁ মা কথা শুনছে মনোযোগ দিয়ে রেসপন্ড করছে কিন্তু ইসলাম তার ভিতরে এখনো ঢুকছে না আমি চেষ্টা করলাম একটু ঢুকানো যাই কিনা ঢুকছে না তো প্রশ্নই আসে না ছেলেকে কথা আমার টার্গেট মা একদিন কবুল করাইতে পারে তো মাঝামাঝি এরকম হয় যে শুনছে কথাগুলো ঠিকই ছেলের ভিতরে ঢুকলো কিন্তু মায়ের ভিতরে এখনো ঢুকে নাই তো আল্লাহ রবুল্লা আলমিন সত্যি তিনি যাদেরকে মেহরবানি করেন তাদের জন্য বড়ই সুসংবাদ আল্লাহ তালা যে আমাদেরকে এই দিন থেকে মাহরুম করেন নাই আমরা আবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ